السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده قال تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا انم الخمر والميسر والانصاب والازلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون است ديني বন্ধুগণ আল্লাহ رب العالمین এর যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ অনেক অনেক দরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহ্মাল্লে আলহি আল্লাহ আলে আজকে আমরা একটি সামাজিক এবং নৈতিক বেধি ও রোগ একটি বড় গুণা এর সম্পর্কে আলোচনা করার ইচ্ছা করেছি আলোচনাটি গতকালকে খারজের আবু আরব ক্যাম্পে করা হয় রাতে তার সারাংশ বা সে আলোচনাটি আপনাদের শেমালিয়ায় আবারও করার নিয়োগ করেছে। যে আলোচনাটি আমরা করার জন্য ইচ্ছা করেছি সেই আলোচনাটির নাম বা নাম হচ্ছে মদ মন্দের মা মন্দের জনক বা মদের সম্পর্কে আলোচনা আজকে করা হবে ইনশাল্লাহ মদ একটি এমন রোগ বা এমন বেধি বা এমন একটি গুনার কাজ বিশেষ করে এমন একটি রোগ যেটা মানুষকে স্বয়ং ধরে না বা যেভাবে অন্যান্য রোগ মানুষকে স্পর্শ করে মানুষের শরীরে যে সমস্ত রোগ এবং বেধি হয় সেগুলো মানুষ না চাইতেও হয় কিন্তু মদ পানের কারণে কোন মানুষের যে রোগ সৃষ্টি হয় বা এই নেশা এবং আসক্ততা যে সৃষ্টি হয় সেটা কিন্তু মানুষ স্বয়ং গ্রহণ করে থাকে যে স সেই জিনিসটা করে বলে তাকে সেই সমস্ত রোগ এবং বেধি হয়ে থাকে এই মদ একটি সামাজিক এবং নৈতিক গুনা পাপ নোংরা কাজ মন্দ কাজ তবে মদ কাকে বলে মদের সংখ্যা কি আমরা এর সংজ্ঞাটি নিজে না দিয়ে আনহুর একটি বাক্য আপনাদের সামনে পেশ করি তিনি বলেন আল সেটাই যেটা মানুষের জ্ঞানের উপর পর্দা ফেলে দেয় মানুষের জ্ঞানকে ঢেকে দেয় মানুষের জ্ঞান বিলুপ্ত করে দেয় নষ্ট করে দেয় মানুষের যে একটা স্বাভাবিক জ্ঞানের অবস্থা সেই জ্ঞানের অবস্থাকে অবস্থার উপরে পর্দা ফেলে দেয় ঢেকে দেয় এরকম যাবতীয় জিনিস সেটাই কি মদ আর যে জিনিস বেশি পান করার কারণে মানুষের জ্ঞান লভ হয় নষ্ট হয় কম হয় তার অল্প পান করাটাও কিন্তু মদের আন্ডারে বা মদের আওতায় ওই জন্য ওলামায় একটি কায়দা বা একটি বলেছেন নেশা আসে তার অল্প সেবা করাটাও তারই অন্তর্ভুক্ত সেজন্য কোন মানুষ যদি এক বোতল কোন কিছু পান করার কারণে যদি তার নেশা হয় তাহলে তার অল্প একটু পান করলে যদি নেশা নাও আসে তবুও সেটা কি বন্ধুগণ আমরা এই মদের সম্পর্কে ইসলামের আলোচনা বা ইসলামের বিধান আলোচনা করার পূর্বে আমরা একটু এর সামাজিক আর একটু শারীরিক এর যে প্রভাব কুপ্রভাব তার সম্পর্কে কিছু আলোচনা করতে চাই প্রথমে প্রথম নম্বর মদ পান করা একটি সামাজিক বেধি গুনা তো অবশ্যই একটি কাবিরা গুণা তার সাথে সাথে একটি সামাজিক বেধি বা সামাজিক সমস্যা এই সামাজিক সমস্যার মধ্যে সামাজিক ক্ষতির মধ্যে একজন মত পানকারী যে সমস্ত ক্ষতিতে লিপ্ত হয় তার মধ্যে এক নম্বর ক্ষতি হলো সমাজ তাকে বহিষ্কার করে দেয় বা সমাজের নজরে সে ছোট হয়ে যায় বলেন তো আপনারা কোনো মত পানকারীকে দেখেছেন যাকে সমাজের মানুষ সবচেয়ে ভালো মনে করে একটা গ্রামের মানুষ গ্রামের সকল মানুষ কোনো মত পানকারী বা কোনো জুয়ারিকে গ্রামের নেতা করে রাখে দেখেছেন এ কারণে করে না যে সে সমাজের নজরে কি হয়ে যায় ছোট হয়ে যায় এবং তার দাম তার গুরুত্ব সমাজ থেকে শেষ হয়ে যায় এবং সে কারণে তাকে গুরুত্ব দেওয়া হয় না সমাজের নেতাকে নির্বাচন করা হয় না এমন সমস্যায় পড়ে যে শেষ পর্যন্ত তার ছেলে পেলেগুলার বিবাহ দেওয়া কি হয়ে যায় সমস্যা হয়ে যায় যখনই বিবাহের ব্যাপারে ঘর আসে তখন যখন বলা হয় যে লোকটা কেমন বলে তার বাবা তো মত পান করে এরপরে কি আপনাদের মতো কোনো মানুষ কাউকে মেয়ে দিবে বা ছেলে দিবে ছেলে বউ করে তাদের বাড়ি থেকে নিয়ে আনতে পারে না সেজন্য এই মদ পান করাটা একটা সামাজিক বড় সমস্যা আর বা কাবিরা দিক হচ্ছে যে সেই লোকটি তার স্বয়ং পরিবারের নজরেই ছোট হয়ে যায় তার স্ত্রীর নজরে তার ছেলে পেলের নজরে কি হয়ে যায় ছোট হয়ে যায় এবং খারাপ হয়ে যায় এই অনেক জায়গায় রাস্তাঘাটে দেখা যায় স্বামী মদ পান করে ফিরছে আর স্ত্রী ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে তুই এবং ঠিকই দুচার বাড়ি এবং বাড়ি স্ত্রী মানুষের সামনে মেরে দেয় আর এটাকে কি বোঝা যায় যে সে নিজের পরিবারেই ছোট হয়ে গেছে বাচ্চা তার সন্তান তার বাবার কাছে আসে না দূরে থাকে কোথাও খেলাধুলা করতে যায় কিন্তু যখন ছেলেরা তার বন্ধুরা বলে তোমার বাপ মোদ খায় তোমার মা তোমার বাপ এরকম ঝগড়া করে তখন ছেলেটা কি হয়ে যায় মনটা হয়ে যায় তারপর আর ওখানে সে ধীরে ধীরে একটা মানে স্নায়ু যুদ্ধে আর একটা আন্তরিক সমস্যায় লিপ্ত হয়ে যায় বাচ্চার বিকাশও কম লাগে তাহলে বুঝা যাচ্ছে যে একটা সমাজের খুব খারাপ বেধি আর তার সাথে সাথে একটা বড় গুণা যে এ সমস্ত মদ পানে লিপ্ত সে মানুষের লজ্জা নষ্ট হয়ে যায় সরম হায়া লজ্জা তার কাছ থেকে চলে যেতে লাগে আর আল্লাহ যদি লজ্জায় না থাকে তাহলে যা চাও তাই করো লজ্জা যার নাই সে যাই মন তাই করতে পারে লজ্জা নষ্ট হয়ে যায় সে কারণে আমরা দেখি যে এরকম মানুষ গ্রামেগঞ্জে যারা মদ পান করে হাইয়েস্ট মদ পানকারী নয় গ্রামে গঞ্জের মদ পানকারীরা দেখবেন যে যারা হাঁড়ি ডোম সমাজে মানুষ যাদেরকে নিচু জাত মনে করে যাদের পরিবার এবং পরিবেশ সবচেয়ে নোংরা বা নিচু এই সমস্ত বাড়িতে ও আশ্রয় নেয় এদের সঙ্গে বন্ধুত্ব করে কোচানি খাওয়ার জন্য পান করার জন্য এদের সঙ্গে বন্ধুত্ব হয় এদের বাড়িতে এবং এদের সামাজিক বিবাহ সাজিয়ে অন্য অনুষ্ঠানে যোগদান করে সেগুলো খায় লজ্জা নেই দেখবেন কিছু হাটে বাজারে নিশুদ্ধ থাকা সত্যিয়ে লুকিয়ে কিছু জিনিস বিক্রি হয় আর কি কি বলে এগুলোর নাম দেখবেন সেখানে উপস্থিত। কারণ লজ্জা শেষ বলছেন যে এদা আলম তাস্তাখাই মাহে যদি লজ্জাই না থাকে তাহলে যা মন তাই করো বন্ধুগণ এর আর একটি খারাপ উপকার হচ্ছে খারাপ ক্ষতিকর দিক হচ্ছে চুরি ডাকাতি এবং বেবিচার হয় মত পার করার কাজ অনেক জায়গায় টেলিভিশনে এবং খবরাখবরে দেখবেন যে মত পান করেছে করার পর কারোর সঙ্গে বেবিচার করেছে করার পর তাকে হত্যাও করে দিয়েছে না শুনেন না এগুলো তাহলে এই মত একটা এমন বেধি যে নিজের উপরই কন্ট্রোল রাখে না আর স্বয়ং সেখানেই সীমিত না বরং অনেকগুলা এর কারণে গুনার কাজ এবং সামাজিক ক্ষতি হতে শুরু করে এর কারণে হত্যা হয় এর কারণে বেশি হয়। যে ড্রাইভার মদ করে মদ করলে কি সমস্যা হয় একটু পরে বলছি কিন্তু যতগুলো অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্টের প্রায় প্রায় তিরিশ চল্লিশ ভাগ অ্যাক্সিডেন্ট এই মদ করার কারণেই হয় মদ করে গাড়ি চালাচ্ছিল গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে কারণ মটকা পান করার কারণে তার ধাপে ধাপে গোলমাল হয় শরীরে সেই ধাপে ধাপে যে সমস্ত ব্যালেন্স নষ্ট হয় তার মধ্যে হলো একটা নিজের শক্তি নষ্ট হয় দৃষ্টি শক্তি নষ্ট হওয়ার কারণে সে একটা জিনিসকে কোনো সময় দুইটা দেখে কিংবা একটা জিনিসকে আফসা আফসা দেখে কুয়াশার মতো দেখে কিংবা ছটা জিনিসকে দেখতেই পায় না বুঝতেই পারে না যেটা মানুষ যাচ্ছে না কুকুর না ছাগল বিড়াল দৃঢ় চাপায় নষ্ট করে দিবে মানুষের জীবন শেষ যাই হোক তো এই মদ পারকার পান করার কারণে অ্যাক্সিডেন্টও বেশি হয় এই মদ পান করার কারণে বেকারত্ব আপনারা দেখবেন যে মানুষ মদ পান করে সে মানুষ নিয়মিত তার চাকরিও করবে না নিয়মিত তার ডিউটিও করবে না যদি তার চাকরি থাকে বা ডিউটি থাকে আর যদি না থাকে তাহলে সে রাস্তাঘাটেই ঘুরাফেরা করছে আর রাস্তাঘাটেই ঘুমাচ্ছে রাস্তাঘাটেই চলছে ওর বাড়ি ঘরেরও দরকার নেই ওর কাজকর্মেরও দরকার নেই প্রয়োজন হলে চেটে কারো কাছ থেকে কিছু খেয়ে নিল কিন্তু কাজকর্ম করতে চায় না সেজন্য একটা সামাজিক বড় বেধা বড় বেধি আর শেষ দিকে যদি যান সামাজিক এই বেধিতে তাহলে মালের এবং সম্পদের অপচয় যদি কিছু পয়সা করে হাতে থেকেও যায় তাহলে সবচেয়ে প্রথমে টার্গেট হলো একটা বোতল কেমন করে কিনবে আর এই মদপানকারী যদি রিক্সাওয়ালা হয় তাহলে রিক্সাটা সকালে এই কারণে চালায় যে কিছু পয়সা করে আসলে বিকালে গিয়ে মদ পান করবো সেই জন্য রিক্সা চালায় বটে কিন্তু দেখা যায় যা উপার্জন করলো সেটা নিয়ে গিয়ে মদের হাড়িতে বা মদের বোতলে দিয়ে দিল বন্ধুগণ আমি এই আলোচনাটি আপনাদের সাধারণ সামাজিক অবস্থাকে দেখে করছি নচেত আজকাল মদ পান করা একটা বিরাট ফ্যাশন আজকাল মদ পান করা একটা বড় ফ্যাশন হয়ে গেছে বড় বড় যেগুলো পার্টি এবং হোটেল আর যা কিছু পৃথিবীতে আছে এ সমস্ত জায়গায় মানুষের আপ্যায়নী হয় না মদ ছাড়া আরো সমস্যা যে কিছু মানুষ খাওয়ার পর মদ পান করাতে হবে এটাকে ফ্যাশন মনে করে এবং এটাকে সম্মানও মনে করে একটি ঘটনা মনে করে এগুলো আমার গত ছুটির আগের ছুটিতে আমি সফর করছি এমিরাত এয়ারলাইন্স এ বেশিরভাগ এয়ারলাইন্স এ কিন্তু মদের ব্যবস্থা থাকে সৌদি এয়ারলাইন্স ছাড়া এবং আরো কিছু এয়ারলাইন্স আছে যেখানে এলাও নেই এমিরাট এয়ারলাইন সফর করছি দুবাই এয়ারপোর্টে প্লেন ছাড়তে প্রায় দশ পনেরো মিনিট দেরি সবকিছুই প্লেন এ রেডি কিন্তু না কারণ কি বুঝা গেল না কিছুক্ষণ পর একটা দম্পতি দেখা গেল একজন বৃদ্ধ চলাফেরাতেও অসুবিধা আর তার স্ত্রী বয়স অতখানি হয়নি দুজনে তারা লন্ডন থেকে এই প্লেনের লিংক ছিল যে প্লেন দুবাই থেকে কলকাতা যাবে তারা এসে দুই দাম্পতি প্লেনে উঠলো তার কারণে হচ্ছে আগে থেকে তাদের টিকিট করা ছিল বা কনফার্ম করা ছিল স্বাভাবিক ভালো হালাল জিনিস কিন্তু খাওয়া দাওয়ার পর আবার হোস্টেল এখন কিছু জিনিস বিক্রি করার আর কিছু মেনুয়েল নিয়ে মানুষের মাঝে ঘোরাফেরা করে এর মধ্যে দেখলাম ওই দাম্পত্তি ওই মহিলা এক তো স্বামী মোড়া মোড়া অবস্থা সেই সময় ওকে আবার একটা মদের বোতল দিয়ে দিল আমি বললাম মনে হয় তারা মনে করে এরকম করতে হবে এরকম সামাজিক বেদী যারা উচ্চ পরিবার বা উচ্চ জীবন যাপন করে তাদের মধ্যে এই জিনিসটা আরো বেশি আছে আমরা ধীরে ধীরে আর আলোচনায় যাবো ইনশাল এরপরে আমরা যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হল যে এটি ছিল সামাজিক সমস্যা মদ পানকারী কিন্তু স্বয়ং কিছু নিজের শারীরিক সমস্যা হয় যে মানুষ পান করে মদ তার স্বয়ং নিজের কিছু সমস্যা হয় এক নম্বর সমস্যা স্বাভাবিক জ্ঞান নষ্ট হয়ে যাওয়া বিনষ্ট হয় ভাই আপনি ভালো আমি ভালো আপনি কেমন আছেন না আছেন কোন জিনিসটা খারাপ কোন জিনিসটা মন্দ কোথায় যেতে হবে না যেতে হবে এটা একজন সুস্থ বিবেকায় সিদ্ধান্ত নিতে পারে কিন্তু মদ পানকারীর এরকম কোন কিছু সে সিদ্ধান্ত নিতে পারবে না কারণ তার জ্ঞান নষ্ট হয়ে গেছে ওকে যদি বলা হয় যে যাও বাইরে থেকে বাজার থেকে সবজি নিয়ে আসো দেখা গেল যে সবজির জায়গায় সে অন্য কিছু কিনে নিয়ে চলে এসছে কারণ তার খেয়াল থাকে না আর এই কারণেই হাদিসে বলা হয়েছে যে আল খামর মা খামার আল আকলো যে আকল আকেলকে জ্ঞানকে বিনষ্ট করে পর্দা ফেলে দেয় জ্ঞানের উপরে সেটাই আসলে মদ এই মদ পানকারীর যেমন তার জ্ঞানের সমস্যা হয় তেমন তার জীবনেরও হুমকি নাই মদ পানকারীর জীবনের মদে সাধারণত যে জিনিসটি ব্যবহার করা হয় তাকে বলা হয় অ্যালকোহল অ্যালকোহল একটা এমন পদার্থ যেটা মিশানো হয় এবং তার সাথে সাথে সেখান থেকে মদ বা জ্ঞান নষ্ট করা বা নেশা আশা শুরু হয় বলা হয়েছে এক লিটার এক লিটার মদে যদি ছয় গ্রাম বা তার ঊর্ধ্বে অ্যালকোহল চলে আসে তাহলে সেখান থেকে জীবনের হুমকি শুরু হয় মানে মানুষ মারা যেতে পারে তার আগে তার কম যদি থাকে তাহলে ওই হিসাবে তার জ্ঞান নষ্ট হয় তাহলে এমন একটা পদার্থ যেটা বিষাক্ত পদার্থ কোন মানুষ অ্যালকোহল যদি এমনি খায় তাহলে সঙ্গে মারা যাবে একটা বিষ প্রয়োজন এই বিষ ইসলাম নিষেধ করেছে হারাম করেছে কিন্তু মানুষ এর মধ্যে ঢুকিয়ে সেটা পান করছে এবং নিজের জীবনের হুমকি নিচ্ছে এই শারীরিক ক্ষতির মধ্যে মানুষের স্টোমেক পেটের নাড়ি এবং শ্বাস প্রশ্বাসের যেটা নালী এবং শ্বাস প্রশ্বাসের যেটা স্বয়ংযন্ত্র ফুসফুস সেটা নষ্ট হয়ে যায় সেই জন্য অধিকাংশ পান পানকারী যারা নিয়মিত মদ পান করে দেখবেন কয়েক বছর পর ওর লাংস নষ্ট হয়ে গেছে হয় ঠিক হবে না সেখান থেকেই মরণ আর না হলে ঠিক হওয়ার জন্য বড় ডাক্তারের কাছে যেতে হবে রোগগুলা পচে গেছে হাতের রোগ পায়ের রোগ সেগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে গিয়ে জয়েন্ট দিয়ে তাকে ভালো করা হয়েছে আল্লাহ তালার বিধান মেনে মদ ছাড়বে না যেদিন ডাক্তার বলবে তোমার মরণ হবে সেদিন দেখা গেল হ্যাঁ ওই থেকে আর মদ পান করছে যাই হোক ভাই এটা হলো একটা শারীরিক সমস্যা যারা মত পান করে আর বলছিলাম যে তার স্বাভাবিক দৃষ্টি নষ্ট হয়ে যায় একটা জিনিসকে দুটা দেখে গাড়ির গাড়ি চালায় তখন সামনের যে গাড়িটা আছে কতখানি ডিফারেন্স আছে বুঝতে পারে না ওই জন্য না ধাক্কা লাগে গাড়ির যে রাস্তাটা তার যে রাস্তাটা কতখানি রাস্তা নিয়ে সে চলবে সেটা বুঝতে পারে না সেই কারণে নিজ রাস্তা থেকে অন্য রাস্তা চলে যায় তাহলে না ধাক্কা লাগে সামনে ব্রিজ আছে একটা উঁচা জিনিস না নিচা জিনিস তার আইডিয়া করতে পারে না সেই কারণে মদের শারীর সমস্যা আর একটা সমস্যা হলো চেহারার স্বাভাবিক অবস্থা নষ্ট হয়ে যায় যেই মানুষই মদ পান করে তার দেখবেন তার চোখ সবসময় লাল হয়ে থাকে চোখের নিচেটা ডবডবা হয়ে গেছে খাওয়া দাওয়ার কোনো রুচি নেই আর মানুষ আমরা সাধারণ মানুষের চোখ লাল হয় ঘুম না হলে বা কোনো জিনিস ব্যথা পেলে ঘুম করে নেন ক্লিয়ার সাদা হয়ে গেল ওর চোখ জীবন সাদা হয় তো এগুলো ভাই শারীরিক কি ক্ষতি এ সমস্ত জিনিস এটা হচ্ছে মদের ক্ষতিকর জিনিস এবার একটি আমি আপনাদেরকে রিপোর্ট শুনাই যেটা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বা আমেরিকার একটি রিপোর্ট এই মদের সম্পর্কে ১৯৯৭ সাতানব্বই সালের ডি ক্রোজি ডি ক্লোজি নামে একজন ডক্টর তিনি এই সার্ভে চালিয়েছিলেন চালার পর তিনি যা পেয়েছেন যা সারমর্ম সেখানে দেখা যাচ্ছে যে ১৯৯৭ সালে শুধু আমেরিকায় মতপানের সংখ্যা হচ্ছে দশ মিলিয়ন মানুষ মদ পান করেছে তার মধ্যে বলা হয়েছে যে রিপোর্টটা আমাদের প্রয়োজন সেটা হল যে মত পান করার পর চৌষ্টি পার্সেন্ট হত্যার সরাসরি কারণ হচ্ছে মদ পান করা মানে মদ পান করার কারণেই সে হত্যা করেছে একশো পার্সেন্ট মানুষকে মানুষকে মারার হত্যা করার মধ্যে চৌষট্টি পার্সেন্ট শুধু কি কারণে হয়েছে মদ পান করার কারণে হয়েছে আর সড়ক দুর্ঘটনা যেটাকে অ্যাক্সিডেন্ট বলা হয় এর পঞ্চাশ ভাগেই হয়েছে মদ পান করার কারণে রিপোর্টে আরো বলা হয়েছে আত্মহত্যার কারণ খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে যে চৌত্রিশ পার্সেন্ট লোক আত্মহত্যা করেছে এই মদ পান করার কারণে রিপোর্টে আরো বলা হয়েছে রাস্তায় হঠাৎ করে মৃত্যু রাস্তায় যেতে যেতে পড়ে মারা গেছে এরকম ত্রিশ পার্সেন্ট মানুষের মৃত্যুর কারণ হচ্ছে এই মদ পান করা বাৎসরিক আর্থিক ক্ষতির সংখ্যা এক শত কোটি ডলার তাহলে চিন্তা করছেন এই কারণগুলি যেই দেশের মানুষই মত পান করুক না কেন সাধারণত এই পার্সেন্টেজে আসবে যে মানুষ যা কিছু বেবিচার বা হত্যা বা রাস্তার পরে মৃত্যু বা অ্যাক্সিডেন্ট এসব কিছুর কারণের মূলে থাকছে বিশেষ করে এই মত পান করার কারণটি বন্ধুগণ তাই আমাদের বুঝতে হবে যে এটি একটি খুব দারণ সামাজিক বিধি বেধি রোগ এটা আমাদেরকে অবশ্যই সামাজিকভাবে প্রত্যাহার এবং এর প্রতিরোধ করার পূর্বে অবশ্যই আমরা মুসলিম হিসাবে আমরা আমাদের ইমানকে চিন্তা করব আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে আগে চিন্তা করব এটা কিভাবে প্রতিরোধ করা যায় ইসলামে প্রতিরোধ করার বিধান এসেছে আমরা পরে সেই আলোচনাটা আজকে নিয়ে যেতে চাচ্ছি কিন্তু পৃথিবীর মানুষ সভ্য দেশগুলি চিন্তা বিদ্গুন কিভাবে প্রতিরোধ করার চেষ্টা করছে আমি প্রথমে বলি যে এদের এই প্রতিরোধের উদাহরণটি হচ্ছে একটা এমন বাড়ির মতো যেই বাড়ির গেটটা খুলে রাখা হয় আর জানালাগুলি বন্ধ করে দেওয়া যদি আপনি ঘরের জানালা আর ছাদ বন্ধ করে দেন আসল গেটটাই বন্ধ না করেন তাহলে আপনার বাড়ি থেকে চুরি হবে নাকি বা চুরি হওয়ার যেটা খাতরা চুরি হওয়ার যেটা সম্ভাবনা সেটা কি আর যাবে আপনি যতই জানালা বন্ধ করেন মেন গেট বন্ধ না করলে চুরি হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকে একশো পার্সেন্ট থাকে তো তারা যে ব্যবস্থা নিয়েছেন পৃথিবীতে এবং এখনো নিয়েছেন সেগুলো আসলে এরকমই দরজা খুলে রেখেছে জানালা বন্ধ রেখেছে কি করেছেন তারা পৃথিবীর সভ্য সমাজের বর্তমান মানুষেরা এবং চিন্তাবিদরা এই মত প্রতিরোধ করতে হবে একথায় একমতে আছেন তবে মত কিভাবে প্রতিরোধ করতে হবে সেগুলা শুনলে আসলে হাসি লাগে রহস্য হয় প্রথমে বলা হয়েছে যে এর একে প্রতিরোধ করার জন্য এর ক্ষতিকার দিকগুলি তুলে ধরেন যে মদ পান করলে কি ক্ষতি হয় আর সেই তুলে ধরার মধ্যে মোদের গায়ে সিগারেটের গায়ে লিখে দেন ধূম পান করা নিষেধ বা ক্ষতিকর স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এতটুকু লিখে দিলেই কি মানুষ মদ ছেড়ে দেয় কিন্তু তারা এরকম করেছে বলছে এটা একটা পদ্ধতি আমরা ভাবে প্রতিরোধ করতে পারি আর কি করতে পারি অনেকে বলছে যে মোদের কোম্পানি এবং মোদের ব্যবসায়ীদের উপর ট্যাক্স বেশি করে দেন এর দাম বাড়িয়ে দেন সেই জন্য যখন বাজেটে আসছে তখন কি বলা আছে। যে মোদের দোকানগুলিতে বা মদের কোম্পানিগুলির ট্যাক্স অনেক বেশি অন্যান্য ব্যবসার চাইবে এর কারণে কি মদ পৃথিবী থেকে চলে যাবে তারপরে কি বলা হয়েছে যে ড্রাইভিং এর পূর্বে যেন মানুষ মদ না পান করে অন্য সময় যেন পান করে তারপরে কি বলেছে যে হাসপাতাল স্কুল কলেজ খেলাধুলার মাঠ এ সমস্ত জায়গায় যেন মদ পান না করে মানে অন্য জায়গায় যেন পান করে তাহলে যদি এরকম করা হয় একসময় আমেরিকায় মদকে ব্যান্ড করে দিয়েছিল সারা দেশে। তারপরে আবার ১৯৩৩ সালে সেটাকে শিথিল করে আবার জাহাজ করেছে বা বৈধ করেছে যাই হোক তো তাদের এই সমস্ত কার্যকলাপ গুলো আসলে ওইরকমই যে কোন একটা ঘরের দরজা খুলে রাখা হয়েছে আর জানালাগুলি সব বন্ধ করে দেওয়া হয়েছে এর ফলে কিন্তু কখনোই মদ প্রতিরোধ করা যেতে পারে না বা মদকে পৃথিবী থেকে বিদায় নেওয়া যেতে পারে না এবার আমরা ইসলামের দৃষ্টিতে জানবো যে ইসলাম কিভাবে মদকে প্রতিরোধ করেছে এবং ইসলাম এর বিধান কি এসেছে আমরা প্রথমে আল্লাহাবুল আলমিনের একটি আয়াত যে সুরা মায়দার নব্বই নম্বর আয়াত সেটি পাঠ করব আল্লাহ তালা বলছেন মদ জুয়া এবং লোটারি আর মূর্তি এসব হচ্ছে নোংরা জিনিস মিনা আমলি শেতান শেতান কাজ ফাজ বুহ এ সমস্ত থেকে বিরত থাকো আল্লাহ কুমতুফ তোমরা অবশ্যই সফল কাম হবে ইসলামের এই আয়াত এবং এই বিধান যে মানে তাদের এরকম আইন তৈরি করার অবশ্যই শয়তান চায় যে তোমাদের মধ্যে আপোষে হিংসা এবং বিদ্বে সৃষ্টি হোক এই খামার এই মদ এবং এই জুয়াকে কেন্দ্র করে সে জন্য মদ পানকারী কিছুদিন বন্ধুত্ব তো ঠিকই থাকে পরে এমন শত্রু তো হয় যে চায় জুয়ারিরা এক সময় জমাত হয় জুয়া করা জুয়া খেলার সময় যখন হেরে যায় তখন সবচেয়ে বড় শত্রু তারাই হয় বলে ওদের কারণেই আমি জুয়া খেলেছিলাম আর ওদের কারণে আমি আজকে রাস্তায় এসেছি আল্লাহ তালা স্পষ্ট বলে দিয়েছেন বন্ধুগণ মদ একটি এমন বিষয় যার বিষয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দশটি ক্ষেত্রে দশ প্রকার লোক যারা মোদের ব্যাপারে दस प्रकार लोकर ऊपर अभिशाप कर लान एक नम्बर के मद तयी कर फल थे मद तैयारी তা থেকে ফলে রস নিংড়ায় জুস বের করে তার উপর অভিশাপা আর যে ব্যক্তি জুস তৈরি করার জন্য আদেশ করে মদ তৈরি করবে বলে জুস তৈরি করে দাও রস বের করো এর আদেশ করে তারও উপর অভিশাপ বা সারে বাহা যে ব্যক্তি পান করে তার উপরও অভিশাপ मोटरसा दोकान हकोकिा मत पान कर বা খাদেম হিসাবে মানুষকে পানি পান করায় আর মদ পান করায় তাদের উপর অভিশাপ ওরা যেন মনে না করে আমি তো খাইনি পান করিনি যে বিক্রি করে তার উপরও। কিছু মানুষ আমাদের সমাজে এখনো আছেন। না হাম জিনিস বিক্রি করেন আর বলেন কি আমি তো ভাই এটা খাই না আমার এটা ব্যবসা চিন্তা করা দরকার আল্লাহ রসুল বলছেন ওইটাও তারপর ও আলাস থামান যে ব্যক্তি খালে বিক্রি করে দেয় এরকম না হয় যে আমি আমি তো ভাই এই দোকানের পয়সা খাই না আমি তো একটা চাকর এখানে আসি সুপারভাইজার মাত্র এই জিনিসপত্রের যা কিছু দাম বা যা কিছু লাভ হয় সেটা তো আমার কফিল বা মালিক খায় এটা যেন মনে না করা হয় আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি এর দাম এর মূল্য খায় ওয়াল মুশা মদ কে পেকিং করার জন্য मद केवर जिन खरीद करो ला खरीदी मजामिदाला যে ব্যক্তি মত পান করলো আর ওর নেশা হল তার চল্লিশ দিনের নামাজ হবে না ওয়াইন নার যদি মারা যায় এই অবস্থায় এই চল্লিশ দিনের মধ্যে যখন পান করেছে তখন তো আরো সমস্যা পান করার পর ৪০ দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না এই সময়ে মারা গেলে দাখালান সে জাহান নামে যাবে ফাইন তা কিন্তু আল্লাহ রহিম আল্লাহ বলছেন যদি সে তৌবা করে এর মধ্যে তাহলে আল্লাহ তার তৌবা কবুল করবেন এইভাবে তিনবার তিন বার আল্লাহ আল্লাহ তাও যদি সে না করে আর মারা যায় তাহলে আল্লাহ তালা কেয়ামতের দিনে তাকে রাদাগাতুল খাবাল খাওয়াবেন পান করাবেন এই রাদাগাতুল খাবাল কি জিনিস সাহাবারা জিজ্ঞাসা করলেন তখন আল্লাহ রসুল বললেন ওসারাতো নার। জাহান্নাম বাসীর যে জাহান্নামী যারা হবে তাদের শরীরে পুড়ে যে পোচা রস আর রক্ত বের হবে সেগুলো হবে এবং শেখ আলবানী সোহি বলেছেন বন্ধুগণ আর হাদিস এ বিষয়ে শুনিয়ে দি হাদিসটিকে মুসলিমে সহি মুসলিমে বর্ণনা করা হয়েছে আনসবিন মালেকাদী আল্লাহ বর্ণনা করছেন যে সময় इे जन मद हाल तरह आल्ला ताला धीरे धीरे जो मद के हराम घोषणा करें तरह एक घटन मदिनार गलि যেদিন এই আওয়াজ এসেছিল মদ হারাম করা হয়েছে সেই সময় আমি মুসলিম ছিলাম তারপরে আওয়াজ একজন মুসলিম ভাইয়ে আওয়াজ দিচ্ছেন তখন আমরা সেখান থেকে বের হলাম এবং আমাদের যিনি সর্দার ছিলেন তিনি বললেন যাও এই মদকে ঢেলে দাও সেদিন মদিনার গলিতে পানির মতো মদের শৈলাভ ছুটে গেছিল হাদিস বর্ণনা করছেন বলছেন ঘরে তার কি হলাদিন ইতিমধ্যে আওয়াজ দাতাকে আওয়াজ দিতে দেখলাম আওয়াজ দিতে শুনলাম আল্লা খাম সে আওয়াজ দিচ্ছিল যে খবরদার জেনে রাখো মদ শারাব কে হারাম করা হয়েছে কালা ফা খার ফা কেলমাদা বলছেন ফা জারি কেলমা গলিতে সেই সমস্ত মদের হাড়ি কে ফেলে দেওয়া হলো মদের হাড়ি কে মদের হাড়ি ভেঙে দেওয়া হলো যার কারণে মদিনার গলিতে পানির মতো মদের বাহাও হয়ে গেছিল মদ বয়ে যাচ্ছিল পানির মতো মদিনার গলিতে ফলি আবু তাল্লাখা আবু তালহা আমাকে বলেন যাও বাইরে যাও এবং এই মদের হাড়ি ভেঙে দিয়ে আস মোদের যে এই মত প্রতিরোধ করতে হলে এই সমস্ত আইন যেটা বর্তমান যুগের দেশগুলো করে আসলে সেটা হাসি এতে রহস্য করা হয় এবং হাসি আসে এরকম অনেক বিষয়ে তাদের এই সমস্ত জিনিস এরা বেবিচার কেও জায়গ করে দেয় কিছু শর্তের সাথে এখানে এখানে করা যাবে না অমুক জায়গায় করে এরা মত পান করা এরকম করে এরা আরো অনেক জুয়াকেও আরো অনেক কিছু কে এইভাবে বৈধ করে দেয় এভাবে করে কোনোদিন এই জুয়া মত আর এই সমস্ত সামাজিক বেদি দূর করা যাবে না এটা বেধি দূর করার কারণে শেষ রিপোর্টে যেটা এসেছে সেটা অমুসলিমরাও সে রিপোর্ট পেশ করেছে যে একমাত্র এটাকে দূর করার জন্য একটাই উপায় সেটা হলো ধর্মীয় আইন যেটা ইসলাম আইন বন্ধুগণ এ মতকে প্রতিরোধ করার জন্য তিনটি উপকরণ হতে পারে। এক নম্বর হচ্ছে সন্তানদের সহি ইসলামিক প্রতিপালন করা একজন বাচ্চার মাথায় যদি শুরু থেকে ঢুকিয়ে দেওয়া হয় যে মত পানে এগুলো ক্ষতি এবং ইসলাম নিষেধ করেছে আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ রসুল সাল্লাহাম এই কথা বলেছেন তাহলে সে মানুষ আর সেই বাচ্চা কোনোদিন মদ পান করতে যাবে না মদ পানকারীর সঙ্গে বন্ধুত্ব রাখবে না মদের ফ্যাক্টরিও খুলবে না মদের কেনা বেচাও করবে না দ্বিতীয় এর উপকরণ বন্ধ করার হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় সেটা হচ্ছে দেশের রাজার উপর এবং দেশের নেতার উপর একদিকে যদি মানুষকে ইসলামিক শিক্ষা দেওয়া হয় কিন্তু দেশের রাজা যদি আবার মানে ওয়ঢেলে সেগুলোকে বৈধ করে দেয় দেশের মধ্যে তাহলে কিন্তু মানুষ শিক্ষা নেওয়ার পরেও খারাপ সংস্পর্শে সেগুলো আবার করতে পারে সেজন্য রাষ্ট্রপ্রধানকেও সরাসরি ভাবে দেশে মদ অবৈধ ঘোষণা করার পর দেশে মদের ফ্যাক্টরি কেনা বেচা সবকিছুর লাইসেন্স বন্ধ করতে হবে তাহলে মদ প্রতিরোধ হতে পারে আর একটি শেষ জিনিস যেটা ইসলাম বলেছে যে যদি কেউ মদ পান করে তাহলে তার উপর চল্লিশ বেত্রাঘাত চল্লিশ কড়া মারতে হবে এটা আল্লাহ তারপর হজরত উমর রাজি আল্লাহ যুগে উমর তার সঙ্গীদেরকে নিয়ে সাথীদেরকে নিয়ে পরামর্শ করেন কি করা যাবে তখন সেই সময় চল্লিশ বেত্রাঘাতকে বাড়িয়ে আশি বেত্রাঘাত করা হয়েছে তাই মোদের ব্যাপারে যদি মানুষকে নিজের সন্তানকে ইসলামিক ধ্যান ধারণা দেওয়া যায় অথপর দেশের দেশের নেতা যদি সেটাকে অবৈধ করে এবং মদ পানকারীর জন্য যদি শাস্তি রাখা হয় তাহলে সে মদ প্রতিরোধ হতে পারে আজ আমাদের আলোচনা এখানে শেষ আলোচনার সারাংশ হলো এই যে মদ এবং মদ পান করা একটি কাবিরা গুণা বড় গুণা মদের সংশ্লিষ্ট দোষ প্রকার মানুষকে ইসলামে তার উপর অভিশাপ দিয়েছে ইসলাম ধর্ম তার উপর অভিশাপ দিয়েছে এটি একটি এমন বেধি যেটা মানুষ যদি সেটা করে বা পান করে তাহলে যেমন তার কবিরা গুণা হয় বড় গুণা হয় তেমন সামাজিক বহু ক্ষতি এবং বহু সমস্যা তার মধ্যে চলে আসে ওইভাবে তার শারীরিকও অনেক সমস্যা চলে আসে এই মত প্রতিরোধ করতে যেমন পৃথিবীর সমস্ত মানুষই এটাকে খারাপ মনে করে কিন্তু প্রতিরোধ করার যেগুলো আইন যেগুলো নিয়ম তারা রেখেছেন সেগুলো আসলেই একটা চোর দরজা তৈরি করে দেওয়া হয় যে এক দিক থেকে ঢুকবে আর এক দিক থেকে বের হয়ে যাবে গাছের পাতায় পানি ঢালা হয় গাছের গোড়ায় পানি ঢালা হয় না এই বিষয়টাকে প্রতিরোধ করার জন্য সবচেয়ে বেস্ট এবং উত্তম নিয়ম হল ইসলামিক নিয়ম এবং ইসলামিক আইন যদি কোনো মানুষ এটা মানে এবং দেশ যদি সেটা বাস্তবায়ন করে তাহলে এই মদ থেকে মানুষ পরিত্রাণ পেতে পারে আর এই সমস্যায় বেড়ি থেকে দূরে থাকতে পারে আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে এই মহাপাপ এবং এই মহাপের সংশ্লিষ্ট যাবতীয় কিছু থেকে দূরে থাকার তৌফিক দান করেন আলাম সালামালাইকুমুল্লাহ